আবু হুরাই রাহদিল্লাহতালন হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানগুলোর একটি বাগান আর আমার মিম্বর অবস্থিত আমার হাউস কাউসার এর উপরে